উমার ইবন আবু সাল্লাম রাদ আলাহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্ল সাল্লামকে একটিমাত্র পোশাক জড়িয়ে উম্মু সাল্লামাহ রাজিয়াল্লাহ তাল্লাহা এর ঘরে সালাত আদায় করতে দেখেছি যার প্রান্তোদয় তার দুই কাঁধের উপর রেখেছিলেন